بسم الله الرحمن الرحيم الله و الله و الله الله الله, الله،, الله،, الله، <تصفيق> الحمد لله وكفا والسلام على عباده الذين افقفا أما بعد فأعوذ بالله للشيطان الرجيم من الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يتقدم منكم عن دينه فستوفى الله بقوم يحبهم ويحبونه اذله تن على المؤمنين اعزته على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لوم قال رسول الله صلى الله عليه واله وسلم لا تزال طائفه من امتي সবচেয়ে বড় নিয়ামত তার নিয়ামত আল্লাহর আলমিন পরিপূর্ণ রসুল আলহিহি আসালামের মাধ্যমে আমাদেরকে দান করে দিচ্ছেন আজ তোমাদের জন্য দিন কে পরিপূর্ণ করে দিলাম আমার নিয়ামত সুসম্পন্ন করে দিলাম ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে আমি পছন্দ করে নিলাম বোমাই ইসলাম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 দুনিয়ার মধ্যে আমরা যে কোনো কাজ করি যে অবস্থায় থাকি না কেন হয়তো আমি আমার অবস্থাটা আমার কাজ এটা সম্পাদন করতেছি মনমত কোনো তরিকাই অথবা আল্লাপাকের দেওয়া দিনী তরিকাই যদি মনমত তরিকা হয়ে থাকে আল্লাপাকের দেওয়া দিনী তরিকা না হয়ে থাকে তাহলে আমি যে অবস্থায় থাকি না কেন ক্ষতিগ্রস্ত দিনের মূল বিষয় হলো তো সেই তো সেইদের সারাংশ হলো এটা যে কোন কাজের ক্ষেত্রে এই বিষয়টাকে খেয়াল রাখা যে এই কাজটা তো আমি সম্পাদন করব। কিন্তু এই কাজ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ দেওয়া পদ্ধতিটা হলো যথা পদ্ধতি এবং সুফল বয়ে আনবে এমন পদ্ধতি আর এ এছাড়া যত পদ্ধতি আছে যত ব্যবস্থা আছে এসবগুলি হলো খাতারা এবং এটা পরিণতিতে আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে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 সব এখানে উল্লেখ করে দিচ্ছি নিয়ে আসতেন ক্রিয়ামত পর্যন্ত জন্য এই দিনের মধ্যে আর কোন পরিবর্তনের অবকাশ নেই এই জন্য রসুল হাদিব স্পষ্ট বলেছেন হাজা মা যেটা তার থেকে গ্রহণ করা হবে না যে দিন বলতে সাধারণত আমরা মনে করি এবাদত বন্দীগি গুলো আবাদত দিন বটে বাকি এগুলোই দিন শেষ না দিনের ইমানিয়া মামাল মহাসারাত পাঁচটা বড় বড় কি আছে অধ্যায় আছে অধ্যায়ের একটা যতক্ষণ পর্যন্ত মানুষের বিশ্বাস ঠিক না হবে তার আমল ঠিক হবে আমল ঠিক হবে না এবাদতের ক্ষেত্রটাকে যেহেতু আমরা দিন মনে করি এই জন্য এবাদতের ক্ষেত্রটা নিয়েই বাকি বিষয়টাকে ইনশাল আলোচনা করতে এবাদতের বড় বড় দিক যেমন নাকি নামাজ রোজা এইগুলোকে সবাই হিসাবে কি করে জানে আচ্ছা সংস্কার আসতে নতুন কোন নামাজের রসুলের যুগে নামাজের জন্য অপরিহার্য শর্ত ছিল ওজু পাহারাত এখন নামাজের জন্য অপরিহার্য শর্ত ওজু পাহারাত না ভিন্ন কিছু পেলে এবাজতার মধ্যে বা এখন বর্তমানে নামাজের বিকল্প ভিন্ন কোন বিকল্প সৃষ্টি হয়নি আর বিকল্প সৃষ্টি হওয়ার কল্পনাও করা যায় না ঠিক নামাজাদের পদ্ধতির মধ্যে পরিবর্তনের কল্পনা করা যায় না এই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রসুল সাল সেই আবাদতের তরিকা জানায় দেখা দিচ্ছেন আল্লাপের এই নির্দেশ আর আল্লাপের নির্দেশ সেই আবাদতাই করা হলো কিন্তু রসুল হোসেনের তরিকায় না তাহলে এটা কি হবে না হবে না আল্লাপাকির নির্দেশ গুলোর মধ্যে একটা নির্দেশ এটাও যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাল দিন কে করা যেন এই সত্য উদ্দিন কে সব দিনের উপর বিজয়ী করে দেন তাহলে রসুল সাল আলী আসসালাম প্রেরণের উদ্দেশ্য নিচক এবাদতবন্দি গুলি ব্যক্তি জীবনে আদায় করে যাওয়া দুনিয়ার মধ্যে দিনটাকে মূলত মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য অগ্রসর কারণ আল্লাহ রব আলী যখন মানব সৃষ্টির ঘোষণা দিলেন ফেরেস তারা কি বলেছিলেনা ওয়ান্দি টু ল আল্লাহ পাতেস তাদের এই আবাদত বন্দি এটাকে অস্বীকার করেন আল্লাহ নিজেই আলোচনা করেছেন ফেরেস্তর এবারে হাজিদের মধ্যে এক মুহূর্ত আল্লাহর কি হয় না অবসর গ্রহণ করে না সাদিজের বলতেছেন যে আকাশের এমন নাই যেখানে কোনলাপাক তারা আর কেউ জান। না এই পরিমান আল্লাপাকের সম্পাদন হচ্ছে ফেরেস্তাদের দ্বারা তারপরে আল্লাপাক সৃষ্টি করছেন কি মানুষ তাহলে শুধু ফেরেস্তারা যেই প্রকারের আবাদত করতেছে সেই প্রকারের আবাদতের উদ্দেশ্য তাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ আমি জানি তোমরা তা কি না। জানো না সেই করছে যেমন সাদা মাটা ব্যক্তিগত আবাদত নিয়েই আছে। সেই মারক জন্য না ও মা লিয়ানকে আমি সৃষ্টি করছি আবাদতের জন্যই কিন্তু এই আবাদতটাকে ফেরেস তাদের মতো এখানে আল্লাহাদ ব্যক্ত করে দিচ্ছে রসুল্লা প্রেরণ করে দিন কে কি করার জন্য যারা দিন দিনকে গালেপ করা আল্লাহাকের একটা কি হুকুম এটা একটা আবাদত বরং আল্লাহাকের উদ্দেশ্য যে আবাদত সেই আবাদতির একটা এত বড় গুরুত্বপূর্ণ আবাদত এই আবাদতার তরিকা পাক। জানাই দিবেন না বিষয়টা এমন হতে পারে এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের উদ্দেশ্যে আলিমের প্রেরণ বরং মানব জাতির উদ্দেশ্যে সেইটা কি হবে এটা আল্লাহ পাক না জানাইয়া রেখে দিবেন এত জরুরি জিনিস হইতে পারে হইতে পারে না আর আল্লাহ পাক এবাদতের তরিকা জানাই দিচ্ছেন দিনটা গালেব হবে কিভাবে কোরআনে কারিমে সা বলে দিচ্ছেন যে দিন এভাবে গালেব হাদিসের মধ্যে স্পষ্ট বলা আছে যে এই ধরনের লোকগুলি থাকবে এই বক্তব্য এবং কোরআনের বক্তব্য কি অনেক বক্তব্য আছে কোরআনের দিন গালে ভবনের জন্য প্রসিদ্ধ আয়াতি ও কিলু হুম হাত তা ওয়াকুনা দিনু আল্লাহ নিজে প্রেসক্রিপশনে কি রেখে দিয়েছেন কি করো ক্রেতাল করো আল্লাহ পাশের চেয়ে বড় চিকিৎসক রোগ বুঝুইয়া রোগ অনুযায়ী চিকিৎসা দেইয়া আরো ফিতনা না চাই ব্যক্তিগত ফিট হোক অথবা কি হোক সামাজিক যেই কোন নির্মূলের জন্য কি নির্দেশ দিয়েছেন আল্লাপাকাল দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন কি পুরানের কারিবার আয়াতের দ্বারা তো বোঝা যায় যেতালের দ্বারা না দূর হবে দিন কি হবে প্রতিষ্ঠা হবে কোন কি করতে থাকবে লড়তে থাকবে লাহম্মান যারা তাদের সাহায্য করবে না তারা এদের ক্ষতি করতে পারবে না পর্যন্ত। যতক্ষণ মুসলমানদের একটা জমাত কি করতে থাকবে কিতাল করতে থাকবে মুল্লা আলী কারি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলে যে তিয়াম দিন কায়ে দলটার টিতালের কারণে হবে দলটার কিছের কারণে হবে কারণে হবে হাদিসের বক্তব্য স্পষ্ট যে দিনের প্রতিষ্ঠা হবে দ্বারা এরপরে একটু আকলাম রাখাটাই কোরআন শরীফ তালা কাফের মুশ্রিকদের ব্যাপারে ঘোষণা করতেন ওলা তিনি কাঠেরা তোমাদের মোকাবেলায় চিরদিন কিতাল করতে থাকবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য যদি তাদের ক্ষমতা দিনের মতো নিয়ামতটা তোমাদের থেকে ছিনাই নেওয়ার জন্য তারা তোমাদের উপর কিতাল চালাবে সশস্ত্র আক্রমণ চালাবে তোমাদেরকে এটা রক্ষা করতে হইলে কি করতে হবে স্বাভাবিক বুদ্ধিতে কি বলে যে সশস্ত্র আক্রমণকারী থেকে নিজের সম্পদ হেফাজত করতে হইলে আমার কি পরিমান মোকাবেলা লাগবে কি ধরনের মোকাবেলা লাগবে তার বিরুদ্ধে সে যে ভাবে আসতে সেভাবে না সে যদি আমি যদি স্বাভাবিক সে যখন তোমার উপর খেটাল চালা যাবে সুতরাং তোমার দিন রক্ষা করার জন্য তুমিও কি করে যাও না দিনও বিষয়টা এখানে স্পষ্ট না এবার আসেন রসুল সালামের জীবনের করার জন্য। চেষ্টা কার চেষ্টা রসুল সাল আলহালামের বুঝানো রসুলের এই আখলা রসুলের ইমান রসুলের দরদ এটা কে হয় সেই পর্যায়ে করতে পারবে রসুলের ব্যাপারে কোরআনিকারী এই হাদী্যের মধ্যে আসছে যে অনন্য অন্য নদীদের আল্লাহ যতগুলি বৈশিষ্ট্য দিয়েছেন এর মধ্যে থেকে বিশেষভাবে পাঁচটা বৈশিষ্ট্য রসুল অতিরিক্ত যেটা অনন্য বৈশিষ্ট্য একটা কালিম আমাকে অল্প কথায় বিশাল বিষয়টা ঘুষায় বলার যোগ্যতা দেওয়া হয়েছে আরব আরবের নদী সবচেয়ে স্পষ্ট ভাষী সবচেয়ে সুসাহিত্যিক সেইভাবে সুন্দর ভাবে বুঝানো আর কারো দ্বারা সম্ভব শুধু এই সুন্দর ভাবে ভাষাগত যোগ্য তাই না রসুলের দরদ যা কেমন ছিল্লা কোন ইমান গ্রহণ করতেছে এই দুঃখে আপনি মনে হচ্ছে নিজেকে ধ্বংস করে দিবেন কি বিমান সেই দরদ এবং সেই যোগ্যতা আখলাপ করার জন্যই বছর মকায় তেরো বছর কোন লোকগুলোর যে লোকগুলো যে লোকগুলোর মধ্যে আছে খালিদ ইব্রামেদনে আবু দেহেল তারপরে ইসলামের বিশাল বড় বড় তারকারা। ইসলামের পরবর্তী তারা প্রতিষ্ঠিত হয়েছেন না এই লোকগুলো খালেদ আলিদ ইকরাম আবুদাহ আমি মা আধিকারিক এই সমস্ত লোকগুলি পরবর্তীতে ইসলামের বিশাল বড় বড় নক্ষত্র হয়েছে সেই লোকগুলির পিছনে রসম সাল আলহ্লাম রসুল সংল না তৎপরতা চেষ্টা দরদ নিয়া তেরো বছর কথা রসুল এবং সাহায্য যাওয়ার পরে রসুল সান তৎপরতা চালাইছেন কত বছর দশ বছর মোদিনাই কত বছর আচ্ছা সেই সময়ের মধ্যে দিন বিজয়ী হয়েছে না হয় নাই হয় দিন বিজয়ী নয় লক্ষ এলাকা সম্পূর্ণ ফিতনা মুক্ত আর সম্পূর্ণ সেখানে দিন খিছে বিজয়ী কুল্লু হয় আল্লাহের ঘোষণার সাথে মিলাম যে কোন বিষয়ের দ্বারা ফেতনা দূর হয় কোন বিষয়ের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয় সেটা কোনটা কোরআনকারী কোনটা উল্লেখ করছিল সেটা রফোল হাদিসের মধ্যে কোন জমাতে দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে ঘোষণা দিতে কারণে দিনটা প্রতিষ্ঠিত থাকবে সেই চর্চাটা মোদিনের জিন্দিগি তে হয়েছে তাই না যার কারণে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে নয় লক্ষ্য বড় গমন এলাকা সম্পূর্ণ ফিটনামুক্ত সম্পূর্ণ দিন প্রতিষ্ঠিত তাহলে মুক্ত হবে কিভাবে দিন প্রতিষ্ঠিত হবে কিভেরোষনা আছে হাদিসের ঘোষণা আছে রসলের জীবনের মধ্যে বাস্তবায়িত হইয়া রসলির জীবনের পরে আছে আমরা রসলাই জীবনের মধ্যে। জীবনের শেষ মুহূর্তে ওসমা রবি তাল বাহিনী কে নামায়া এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই না ওসমা রবি বাহিনী কে কোন কাজের জন্য রাস্তায় নামাইয়া গেছিলেন কিছুর জন্য এর মধ্যে কোন অন্য ব্যাখ্যা আছে কোন অস্পষ্টতা আছে ঐতিহাসিকদের বাহাদ্দ কোন মতবিরোধ আছে কোন মত বিরোধ নেই সব একমতনা থেকে যাওয়ার শেষ মুহূর্তে যে তৎপরতা এই তৎপরতা সাহবা ধরে রাখেন নাই সেইভাবে সাহাবাহিকেরাম ধরে রাখার ফলে মহাবিয়ার সময়ে সম্পূর্ণ ফিতনা মুক্ত এবং দিন প্রতিষ্ঠিত হয়েছে জীবনের সাথে সীমিত না পরবর্তীর জন্য রাখার জগত পরবর্তীর জন্য কি তার জগৎ যার ফলে দেখা গেছে যে রসুলসানের যুগে জীবনের শুরু অংশ তেরো বছরে সে সময় দিন কি হয় নাই বিদেয়ী হয় নাই চেতনা কি হয় নাই দূর হয় নাই রসল জীবন দিয়ে আল্লাহাদ এই বিষয়টাকে স্পষ্ট করে দিলেন কিনা যে বিজয়ের জন্য যে বিষয়টা আমি ঘোষণা করে দিচ্ছি এবং রসুল বলেছেন যে বিষয় দ্বারা দিন প্রতিষ্ঠিত থাকবে সেই বিষয়টা ছাড়া যদি এখন একটা সুত্র প্রশ্ন এসে যেতে পারে যে রসুল সাল্লা তাহলে মক্সের জীবনের প্রচেষ্টাটা এটা কি না দিনের এই সবক টা অর্জনের জন্য এইভাবে আল্লাহ কি করছেন নকশাটা টানছেন এই রতন জীবনের সেই সময়টার মধ্যে এই বিজয়টা না আসেন তারা পরবর্তীতে এই বিষয়টা তারা যে বিজয় আসবে থাকে মাধ্যমে আর সেই সময় রত্ন নির্দেশ দেওয়া হয়নি আসল জবাব হইলো যে সেই সময় রত গ্রহণ করেন নাই এটা রতন কোন সামান্য না কারণ সেই সময় টা কি হয়নি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 ঠিক মক্কার জীবনে ইসলামের অনেক বিধি বিধান তারা মকবুল অবস্থায় ছিলেন আল্লাহাকের কাছে নাজেল হয়ে যাওয়ার পরে তখন যদি কোন বিষয় ছেড়ে দেওয়া হয় তখন কি কাছে সেইভাবে গৃহীত হবে যেমন নাকি বর্তমানে পরিপূর্ণ ইহুদি অর্থাৎ রোজা ফরজ হয়েছে পনেরো হিজড়িতে তাই না নবতের পনেরোতম বৎসরে দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে এখন এই অজুয়াত দিয়া যে তো পনেরোতম বৎসরে কি ফরজ হয়েছে রোজা ফরজ হয়েছে তাহলে আমিও মুসলমান হওয়ার পরে পনেরো বছর পরে রোজারা খাস করে ইসলাম গ্রহণ করতে দিন পরে ইসলাম গ্রহণের সারাদিন তার কিতা এখন উপভাস দিনে যদি মুসলমান হয়ে থাকে দিনের বাকি অংশটুকু সে কি করবে না খেয়ে থাকি এখনই সব রোজা দেয় সুদ মক্কার জীবনে হারাম মক্কাল জীবনে তো হারাম হয়ই নাই নদী আগে সুদীবনে হারাম নাই সুদের পূর্ণ হারামুহা মালু রিবা আব্বা সিদ্ি আব্বি মোকালি বিদায় হজের ভাষণ রাখতে জাহিনিয়তের সুদের যত ব্যবস্থা আছে সবগুলি রহিত করা হলো কখন কি এই চূড়ান্ত ঘোষণা সুদের সাথে জড়িত এই সবাই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 সিরোনা লালীন হস হাসা একে অপরকে প্রাধান্য দেয় নিজেরা প্রচন্ড খুদাই থাকলেও আরেকজন বকরির মাথা সাতঘর ঘুরে আসে যুদ্ধের মর্তে শহীদ হয়েছে জীবন চলে দিতে পান না আরেকজনকে এরপরে রসুক ঘোষণা দিতেন মান তারা মালানিহী ও মান তর ওয়ান কেহ যদি ধন সম্পদ রেখেছে তার আত্মীয় স্বজনার ওয়ার ইচ্ছা পাবে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 সেই সময় হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে সুদ কি যে যে সুদ সাথে আল্লাহ জীবনের কি বলি যে বর্তমানে আমাদের সরকারের পক্ষ থেকে ঋণের ব্যাপারে এমন কোন গ্যারান্টি নাই যুদ্ধলব্ধ মালের বার আমরা সমৃদ্ধও না একজনের আরেকজনের ঋণ দেয় না মুসলমানদের মধ্যে ওই সহমর্মিত নাই ক্ষুদায় মরতে হিতে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 যুক্তিটা তো আছে বলতে পারবেনা কেন আজের অবস্থা যেই থাকুক আল্লাহ থেকে হারামের কি আছে না নির্দেশ আছে না যখন হারামের নির্দেশ হয়ে থাকে আর কি করা যাবে না হারাম করা যাবে না প্রতিষ্ঠিত বিষয় অবিচলিত বিষয় যেগুলির মধ্যে পরিবর্তন আনার কোন অবকাশ নেই দিন প্রতিষ্ঠার জন্য করণীয়টা কি এটা সেই ধরনের বিষয়ের অন্তর্ভুক্ত এটার মধ্যে কেউ কে আনতে না পরিবর্তন আনতে পারবেন এটা রসুল সাল্লাম এর জীবন দিয়া আল্লাহ প্রতিষ্ঠিত করে দিচ্ছে কোরআনের ঘোষণা হাবিজের রসুলের জীবনের সামনে সূর্যের মতো পরিষ্কার সাহাবা সারা পৃথিবীতে সহায় করতেন কিনিয়া সেই নিয়ে আর এই এটাই ব্যবস্থা আল্লাহ রবাহিনে সাহায্য করা কোরআন কারিমের মধ্যে সাফ ঘোষণা কি বলতেছে যদি আল্লাহর আলমিন একজন আরেকজন দফায়ের ব্যবস্থা না রাখতেন তাহলে পৃথিবীর যত সেইগুলো এবং মসজিদ যেখানে বিচি বেচি আল্লাহ নাম নেওয়া হয় সেটা হুদ্দিন কি হয়ে যত ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত ধ্বংস করে দেওয়া হয়েছে প্রতিহত ব্যবস্থা না থাকলে মসজিদ যেখানে বেশি বেশি আল্লাপের নাম নেওয়া হয় সেটা ধ্বংস আল্লাহ কি নাজিদে না ধরনের দফা আয়াতের পরবর্তী আয়াতের পরবর্তী আল্লাহ বলতেছেনু মুরুহ যে আল্লাহ আলমিনকে সাহায্য করবে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 আল্লা দিনের ভিতরে আদর্শ করে না গ্রহণ করে না এখন বর্তমানে পশ্চাৎ আদর্শ মুসলমানরাও গ্রহণ করতেছে ইসলামের আদর্শ চেয়ে তাদের আদর্শ তাদের অবস্থা সুন্দর এই কারণে না তারা বিজয়ী এই আর ইসলামের মুসলমানরা পরাজিত এই কারণে মুসলমানদের যত যুক্তিযুক্ত হোক যত গেছে। আর এক সময় কি ছিল যখন ইসলাম বিজয়ী ছিল কাকের মুস্তাক দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করছে ধরে তাহলে দলে দলে মানুষগুলি এই যে ছয়শ কোটি বর্তমানে এই ছয়শ কোটি দলে দলে ইসলামের ভিতরে আসার রাস্তাটা কি মুসলমানদের কি হয়ে যাওয়া বিজয় হয়ে যাওয়া জাহের থেকে বিজয়টা আল্লাহ সাহায্যের দ্বারা আল্লাহ আল্লাহর সাহায্য যদি আল্লাহ রে তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদের কি কি করবেন সাহায্য করবে তাহলে আল্লাহর সাহায্য দিয়ে। রে যদি আমরা কি করি সাহায্য করি বন্দা আল্লাহ রে সাহায্য করে কি দিয়া পুরানের আরেকআের মধ্যে আল্লাহাক আল্লাহ আমি দিচ্ছে অবতীর্ণ করেছি লুহার মধ্যে আছে প্রচন্ড যুদ্ধ শক্তি মানুষের জন্য বহুবিধ উপকারিতা এই বিষয়টা দেখার জন্য কে আল্লাহ এবং আল্লাহ না দেখে সাহায্য করে তাহলে লুহা নাজল করার উদ্দেশ্যে এর মধ্যে পাকের সাহায্যের বিষয়টা আল্লাহাকি কেন আল্লাপাক কে কি করার জন্য সাহায্য করার জন্য তাহলে লুহা দিয়া যদি আল্লাপাক কে সাহায্য করা হয় তাহলে এটা আল্লাপাকের ঘোষণা অনুযায়ী আল্লাহ পাকের যত যত সাহায্য কিনে আমরা বিভিন্ন কিছুকে কে আল্লাহ সাহায্য বলতে পারি কিন্তু আল্লাহ নিজের সাহায্যে আল্লাহর সাহায্য হলো না এটা নিশ্চিত আল্লাহ কে কি করা হলো আর আল্লাহকে যখন সাহায্য করা হয় তখন আল্লাহ কি করে সাহায্য করে আল্লাহকে সাহায্য করা হলে আল্লাহ সাহায্য করে আর আল্লাহ সাহায্য করে লিখে আসবে তিলু হুম তোমরা কি করো আর লোহা দিয়া কি চিতাল না লোহা দিয়া সাহায্য কি অস্ত্র লোহা দিয়া অস্ত্র যে অস্ত্র গ্রহণ করো অস্ত্র ধরো হুম আল্লাহ মোকাবেলায় তোমরা চিতাল করো এটাই দফাটা যে দফার দ্বারা সব রক্ষা হবে ইউ আজ দিব তোমাদের হাত দিয়ে আল্লাহ তালা কাফের কে শাক্তি এখানে এই আয়াতের শব্দগুলির প্রতি খেয়াল রাখি আল্লাহ বলতেছেন যে পিতাল করো ইউনু শাস্তি দিবেন আল্লাহাদের হাতে শাস্তি দিবা করবেন কে ইউ দিব হুম তারা তো আমাদের উপযুক্ত হয়ে আছে এদের আজাদ দাদিদি বিআইডি কুম কার হাত দিয়া তোমার হাত দিয়া এই জন্য তুমি পিতাল করো আজাদ দিবেন কে আল্লাহ কার হাত দিয়া তোমার হাত দিয়া সরসি আল্লাহ কুদ্রত দিয়ে আল্লাহ কুদরত দিয়ে আগর দেওয়া যথেষ্টা তাদের জলনের জন্যেষ্ট দরকার নাই যদি তাদের সাত তাদেরকে পরাজিত করতে হয় তুমি কি করো হাত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 আরেকটা নাস্তিকের মধ্যে পার্থক্য হয়ে যায় নাস্তিকেও আসবাব অবলম্বন করে মুসলমান করে আসবাব অবলম্বন করে ধারণা করে সে আসবাবের দ্বারাই আর অবলম্বন করে এবং সে হবে না করবেন কে আল্লাহ আসবাব অবলম্বন না করা এটা হইল রহবানি এটা হইলো আল্লাহ কে যেন বলা রব্বানা আল্লাহকে বলতেছেন রব্বানা মাাজা বা আল্লাহ তুমি কি করি নাই আমি কোন কিছু অনর্থ কিছু কি অবলম্বন না করা এর অর্থ হলো যেন আল্লাহ কোলা যে তুমি এগুলি অনর্থ সৃষ্টি করছো আকবাব অবলম্বনের দরকার নাই তুমি বানাইছি কে লিকে আল্লাহ অনর্থ বানিয়েছে আখবাদও তৈরি করছে কে আল্লাহ আখবাব অবলম্বন করে কিনা পরিপন্থী না এটাও তা আসলে অন্তর্ভুক্ত এটাও আল্লাহ নাম নাহামারী দিতেছেন। আল্লাহ থেকে ভাগার চেষ্টা করতেছেন তখন উমর বলছেন হে আবু আপনি স্যার অন্য কথা কথা বলতো আপনার মতো ব্যক্তির কথাটা সাজে না হ্যাঁ আল্লাহ তকদিক থেকে ভাবতেছি নাম না কাদী ইলা কাদারিল্লাহি আল্লাহ থেকে আরেকটা অবলম্বন করা এটা কোনো কি না যে ফলের জন্য আসবাব কি করো গ্রহণ করো এরপরে ভরসা করো কারণ আসবাব পরিপূর্ণ অবলম্বন করবে এরপরে ভরসা করবে কার ওপর আল্লাহর উপর আসবাব করা এটাও কি এক ধরনের অবলম্বন করে স্বাভাবিক না ফনাইনের যুদ্ধের মতন মন্দ কাজটা আমরা অনেক বেশি যে কোনো সময়ের তুলনায় কাঁচের মূলক এবার আমরা কি হয়ে যাবো কম আমরা জয়ী হয়েছি আর বেশি থেকে কি হবো ভরসাটা অনেক পাকিসের দিকে চলে গেছে জনসংখ্যার দিকে আল্লাহ তালী সংশোধন করে দিচ্ছে পরিপূর্ণ কারোর আল্লাহর যতটুকু সম্ভব ততটুকু তোমরা রকুম পালনে আগে গেছ আল্লাহ সাহায্য করে তোমাদেরকে আগে বাড়াই দিচ্ছে আর এই যথেষ্ট পরিমাণ থাকার পরেও যেহেতু আত্মবের উপর কিছুটা ভরসা আল্লাহন করে মুসলমান আতবাবের উপর বিলকুল ভরসা করবে না আতবাবের উপর আতবাবের দ্বারা যদি হইতেছে দেখে তাহলে তারা ইমানটা হয়ে গেলে আবার ত্রুটি যুক্ত হয়ে আল্লাহ তার প্রিয় বন্ধা দের কে ত্রুটিযুক্ত রাখতে চান এই জন্য সে আত্মাব অবলম্বন করে যদি আত্মাবের উপর ভরসা দিয়ে দেয় তখন এই আসবা ব্যর্থ করে দিবেন আল্লাহ আত্মবা অবলম্বন করবে আর কি হবে আরিং বিজয়ের হলে এখানে আসবাব মধ্যেও না আর কিছুর মধ্যেও না আতবাবের উপর ভরসার মধ্যেও না আতবাব গ্রহণ এবং আতবাদের উপর ভরসা না করানো এইটার মধ্যে বিজয়ের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 য়ে এবং থাকবে মুসলিম দিন ক্যাম থাকবে যত নতুন নম্বর একটা জমা কি করতে থাকবে কি দান করতে থাকবে মানে কিতাল যে পরিমানের সময় তিনি এতে আবার কি করবেন ওনার কার্যক্রমের যে বিবরণ আসতে কি কার্যক্রম হবে উনার কিতাল না এবং তার সময় দিন হবে না হবে না ইতাল ইস্তালাম যখন আবার আসবেন সেই সময় এসে তিনি সবচেয়ে বড় সত্যের মোকাবেলা হইতে এবং দিন প্রতিষ্ঠিত হবে সেই সময় যে পরিমাণ প্রতিষ্ঠিত হবে যে পরিমাণ প্রতিষ্ঠিত হবে শুরুতে মাধ্যমে মাঝে দেওয়া প্রতিষ্ঠা শেষে মাধ্যমে তালে মাধ্যমে তাইলে দিনটা গালেপ করণের প্রতিষ্ঠিত করুণের আল্লাহ কর্তৃক দেওয়া ব্যবস্থাটা কি এটা কি কোন সময়ের সাথে সম্পৃক্ত কোন ব্যক্তির সাথে সম্পৃক্ত যে যত যতদিন ছিলেন ততদিন এরপরে আল্লাপরিম্জি ওসুল্লাহ ইসলাম চলে গেলে ও ব্যবস্থা কি হবে না চলে যাবে না এই জন্য রসুলের অপাতের পরে বিভিন্ন ধরনের বিভিন্ন অবস্থা কি বলেছেন নন কানুদু মোহাম্মদন সোহাম্মদন তারা মোহাম্মদিন কি হয়ে গেছেন মারা গেছেন আর যে রব মোহাম্মদের এগাদতকারী ছিল আল্লাপা কি হবেন না মরবেন না তিরঞ্জিত হইন লায়ামু আল্লাপাকে সেই বিধান দিন আসেনা নাই সুতরাং রস্তম চলে গেল দেখা দিয়ে গেছে এবং বদিনী দূর হওয়া যে আয়াত আমি শুরুতে তেল করেছিলাম এ মধ্যে আল্লাহ বলতেছেন হে ইমানদাররা তোমাদের মধ্যে কেহ যদি কি হয়ে যায় মূর্তার হয়ে যায় দিনের ক্ষেত্রে একটু দাঁত যখন শুরু হয়ে যাবে দিন বিমুখীটা যখন কি হয়ে যাবে চলে আসবে এই রূপটা যখন দেখা দেবে তখন কি করণীয় সে সময় আল্লাপাক এমন একটা জাতি নিয়ে আসবে ইউ হাই বহু যাদেরকে কে ভালোবাসে আল্লাহ পাক ভালোবাসে ইউ হাই নাহু তারাও আল্লাপাক কে কি করে ভালোবাসা আল্লাপাক কে ভালোবাসা এবং আল্লাপাকে তাদেরকে ভালোবাসা এই বিষয়টা দেখিস তো এদের প্রকাশটা কিভাবে এদের আলাল পরবর্তী যে কে তারা ভালোবাসে এবং আল্লাহ পাক তাদের কে ভালোবাসে এর প্রকাশটা হলো যে মুন্নদের ব্যাপারে তারা কি হবে দয়াবান আজিল্লা হি দয়াবান অনুগ্রহশীল আজ্ঞাতিনা আলাল কাফেরদের ব্যাপারে কঠোর এই শুরুতে আদিল আলমের বিষয়টা আমাদের মোরতাদিতেছে না সেরে মুসলমান না দিন কে দিয়ে ফেলছে না দিয়ে ফেলছে না তাহলে একটু দাদের অবস্থা চলতেছে না চলতেছে না চলতেছে না একটু দাঁদের অবস্থা যখন চলতে থাকবে দিন দুর্মুখীতে যখন চলতে থাকবে সেই ক্ষেত্রে চিকিৎসা আল্লাপাক কি করতেছেন এমন একটা কম নিয়ে আসবে যে কম কে আল্লাপাক ভালোবাসে আল্লাহ তাদের কি করেন তারা আল্লাহ কে কি করে ভালোবাসে তাদের কাজ কি হবে মোমেনদের ব্যাপারে কিমেনদের দয়ার প্রকাশটা কেমনি ঘটবে সিটিভিতে বিভিন্ন মোমেনরা ইমানের কারণে আক্রান্ত হয়ে আছে না নাই জুলুমের শিকার হয়ে আছে না নাই এদেরকে পুরাইতেছে মারতেছে দর্শন করতেছে এমন হইতেছে না নাই যদি এমন হয়ে থাকে সব মুমেন্ট কি এক দেহ না যা সেই দিন মুমেন্ট সবাই মিলে একটা দেহের অনুরূপ না দেহের কোন অংশ যদি আঘাত লাগে বাকি অংশগুলো অস্থির হয় না হয় না যে যেই এই সময়ে দরকার যে মুমেন্ট এখনের চিকিৎসক এখনের চিকিৎসা সেই মুমেন্টদের ভিতর অন্য মুমেন্টদের জন্য তপানি থাকবে না ছটফটনি থাকবে না যদি কোনো মুমেন্টের ভিতরে এই ছটফটনি না থাকে তাহলে তাকে কি সত্যিকার মুমেন্ট বলা যাবে দেহের একটা অংশ যদি আঘাত লাগে পুরা দেহ যন্ত্রণা আমাদের মধ্যে কি না আনতে পারি অন্তরে সৎ সটফা এটা আমাদের বাইরে কিন্তু আমার ভিতরে ছট করতে থাকলে যে কাজটা করতাম সে কাজটা করতে পারি না বুঝলেন নাকি আমার মহন ভাইয়ারে মারতেছে সেই ক্ষেত্রে আমার যদি দরব থাকতো আমি তার উদ্ধারের জন্য ঝাঁপায় পড়তাম নাকি ভিতরে দরব তো এটা আমার এক তেরো বেরি কিন্তু ঝাঁপায়ের ভিতরে না বাইরে এখন যদি কাজে না থাকে আমি এটা একটা হাদি পেরিয়া এটা ভেসাল যেটা দেহ দিয়ে মেসাল দিছে দেহের কিছু অংশ আছে না যেগুলির মধ্যে দেড় অন্য অংশ আক্রান্ত হইলে কোন ব্যাথা পায় না যেমন চুল আছে দাড়ি আছে মুখ আছে দেড় কোনো অংশে আঘাত লাগলে এরা ব্যথা পায় বা এদের গায়ে আঘাত লাগলে দেহ বেটা ভাই এদের সাথে দেহের বেকার কোন সম্পর্ক আছে আমরা জানো মুসলমান মুসলমানের চুল দাঁড়িয়ে দিনের চুল দাঁড়িয়ে আছি আমাদের মধ্যে দাড়ি আছে চুল আছে ইসলামী লেবাস আছে বলে আমরা কেনছি ইমান আনছি আল্লাহ কলাম তু উইনু ওলা কিং কুলুক আসলামনা বেটাই আমি কিনছি মুসলমান হয়েছি ইমান আনতি কথা বলিস না নিপতি হয় জাহ এবং মালনি আল্লা রাস করছে উলাহ কাহ উ না উ দেখুন তারা এই হলো কি সত্যবাদী ইমান আংসি কত মধ্যে সত্যবাদী তো হ্যাঁ যে কি করতে সে যদি বলেন মুমেন্ট ঠিক আছে কথা তুই কি করতে না করিয়া তোর মুসলমান মুসলমানের পুষা লাগছে বেশভূষা আছে আকৃতি আছে এই রোগের অবস্থায় এখন করণীয়টা কি করনীয়তা কি আর দিল্লা আলালিন হওয়া মোমেনদের দরদে দরদি মুসলমানরা কি মধ্যে আক্রান্ত হয়ে যাতে কি না আল্লাহ অভিভাবক এই অভিভাবক এবং সাহায্যকারী অভিভাবক এবং সাহায্যে তাদের উদ্ধারে মাল্লাপাক বলতে করতে না। কেন যে ঠিকালে যাবে সে মুসলমানদের ওলি না সে মুসলমানদের অভিভাবক না সে সাহায্যকারী না সে হবে নাতি সে আল্লাহ সাহায্য কয়ে এমন তীর অন্তর্ভুক্ত সে হবে যে আল্লাহর বন্দা যে সাহায্য করবে সে আল্লাহর পক্ষে এরপরে আরেকটা গুম্ব না হয়েছে কাকেরদের ব্যাপারে কি হবে তারা কঠোর হবে আচ্ছা পৃথিবীতে বর্তমানে কাঁকের ব্যাপারে কঠোর কে বুঝেছে অন্যরা তো নমনীয়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 অপরাধী শূন্য হয়ে গেছে পৃথিবী পৃথিবী অপরাধী আছে কাপের মুসে কিহদিনা যারা এরা কি অপরাধী না তাই নবীলা কাজের মধ্যে দেখা থাকবে এই কি তার বন্ধু হবে না শত্রু হবে এরা তো নবীদের চিরাচরিত শত্রু কারণ নবীওয়ালা কাজের তারা কি বন্ধু হবে না শত্রু হবে তারা শত্রু তাইলে মুসলমান জমাত মধ্যে থেকে কোন জমাত গুলির বেশি শত্রু তারা এটা বলে এটা প্রকাশ করতে হবে সবচেয়ে বেশি শত্রু কাজের মুজাহিদদের না রসুল সাল ইসলাম যদি এই পরিস্থিতি থাকতেন কি করতেন যেই রসুল জীবনের শেষ মার্চে তেষট্টি বছর বয়সে শুনতে হীরাকলা বাচ্চা প্রত্যেক নিতে আছে মোদিনে আক্রমণ করার জন্য তিনি মোদিন বসে থাকেন নাই এটা না। সাহবাই এর গুণ তুল্ল করেছে রোহামাও বেইনাহু আসিব দাও আল আল কুফার রোহামাও বেইনাহ কা ব্যাপারে কঠিন নমনদের কি তারা এরপরে তাদের এই কাকেরদের কোখের উপর কোখ রা মুখ প্রকাশ করবে কি আল্লাহ কোন কি করবে না ভয় করবে না সব মুসলমান যদি কোথাও আক্রান্ত হয় তাদেরকে আক্রান্ত অবস্থা থেকে উদ্ধার করা সব মুসলমানের উপর কি হয়ে যায় পর্যায়ক্রমে পর্যায় আইন হয়ে যা এরপরে ফর্জে কেসায় একটা তো যে কাফেরদের কাকেদের রাস্ত্রদেরকে প্রতি বছর কমপক্ষে একবার কি করা আক্রমণ করা যে মুসলমানদের মধ্যে চলতেছে ফর্জে কি আদায় না হয় এই ফরজেকে যাদের ফর্জেকি ফাইয়ার যে একটা প্রকাশ ছিল সেটাও প্রত্যেকের উপর আসে এরপরে মুসলমান আক্রান্ত হয়ে গেলে কোথাও সবাই উপর যারাই সংবাদ পাবে সবাই উপর সেখানে উপস্থা আক্রমণকারীদেরকে যায়। পর্যায়ে আইন হয়ে যায় সেই বিষয়টা আদাই করা হবে দূর হবে এখন এই খরচটা আদায় করা তারা দিন প্রতিষ্ঠিত হবে আর বদিনই দূর হবে কল্পনা করা যায় এরপর আল্লাহ কাক বলতে জেহাদীরা কোন তিরস্কারী তিরস্কার ভেগি করবে না ভয় আর এই লাইনটার আছে নিজের লুকেরাই তির করে নিজের লুকেরাইভিনের অনুৎসাহ মূলক কথা বলে বিভিন্ন ভাবে খুঁটা দেয় বিভিন্ন উপেক্ষা করেই এই পথে হাঁটতে হবে এদের বিশিষ্টভাবে হবে। এখন আমার বিষয়টা মোটামুটি একটু সাফ যে এই দুরবস্থা থেকে দিনকে অধিকার করতে হইলে কি লাগবে সেটা লাগবে আরে একটু সাফ করতেছি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 এখন এই উপরের তালাওয়ালারা নিজেদের ব্যক্তিগত বেশি না ওরা যে ছিদ্র করতে হচ্ছে বন্ধ করা গুরুত্বপূর্ণ বেশি যদি তারা এই কাজগুলি ঠিকই করলো কিন্তু বন্ধ করে নাই তাহলে কি তাদের এই কাজগুলি করা কোন কাজে আসবে আসবে এই যে আল্লাহ পাক বলছেন যে দফা যদি না থাকে সবকি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইতিহাসী ইউরোপ স্পেন এইগুলি মুসলমান করছে সেখানে আছে কিছু নাই কেন বুখারা সমরকন্দ এই সমস্ত অঞ্চলগুলো সেখানে মাদ্রাসা মার্কাজ এলিমেন্ট চর্চা ছিল না আছে কিছু নাই কেন নাই আল্লাপাক বলে যে এইগুলি নাই হয়ে যায় দফা না থাকলে বোঝা গেল যে আল্লাপাক বলে দেওয়া দেওয়ার কারণটাই সেখানে কিছু বাস্তবায়িত হয়েছে দফা ছিল না এই জন্য সবগুলি কি হয়ে গেছে নাই এই দফাটা বন্ধনা করা হয় সর্বাগ্রে করণীয় কাজটা এমনি এমনি কি হয়ে যায় নির্ধারণ হয়ে যায় এখন দফাটা যারা সমাজে না জানাত এখন প্রতিষ্ঠিত করে রাখতেছে এরা কি সত্যির মাধ্যমে না সত্যি ছাড়া কি সত্যির মাধ্যমে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 তোমাদের মধ্যে যদি অসৎকর্ম দেখে তাহলে দেখে ফিরা দেখি দিয়া হাত দিয়া সে এই পর্যায়ে মৎকান্দা ভৈরা নিয়া দেওয়া তারা নিয়ালিত করা এটা মুং কারনা মুখ কারনা এই ক্ষেত্রে সে কি করবে সে কি করবে হাত দিয়ে বাঁধা দিবে না সে রাইখা দিবে না ওদেরকে মাইরা হঠায় দিবে না সে কি করবে সে চিৎকার করবে প্রশাসনের সহায়তা নিবে এলাকার মানুষদের তাই করবে না এটা করবে এই তোরা অসাংবিধানিক হইতেছে অন্যায় হইতেছে আমি কিন্তু আগামীকাল পত্রিকাতে তোদের নানায় রিপোর্ট করে দিব এই কথা বইয়া পরে সে ঘুমায় থাকবে গিয়া নিজের খানা নিজে খাইবে গিয়া সে হয়তো মুখ দিয়ে বাধা দিচ্ছেই আর দিয়ে পারে আমরা আলেনদের দায়িত্ব এলো মুখ দিয়ে বাধা ব্যাখ্যায় আমরা এই কথাটা বলি না যে সরকারের দায়িত্ব হইলো হাত দিয়ে দেওয়া আলমদের দায়িত্বের ব্যাপারে এমন হেয়ালিপূর্ণ এমন কৌতুক এমন একটা অবহেলা ভাগ আমরা কিন্তু তোমার মেয়ের যদি নেওয়া যাইত তাহলে তুমি কি করতাম সেই ক্ষেত্রে মুখটাকে কেন ব্যবহার একবার ঘৃণা দিয়া দিতো যে তুমি নিও না তুমি তাকে ধরে নিয়ে যেও না আগামীকাল পত্রিকায় লিখে দিতে যে আমার মেয়েকে নিয়ে কাজ দা খারাপ করতো এই গ্রিনে যাচ্ছে তারপরে সে ঘুমে থাকতো খানা দানে যার নাই তার ইমানি কি আদিত্যের ও যার দিলের ভিতরে কি নাই অন্তর দ্বারা এটাকে ফিরানোর মানসিকতা আমি আল্লাহ নাফরমানি হইতেছে আমার ভিতরে কোনো কি নাই ছট ছটে নাই আমার মণি আমার মনিদের সন্তানটাকে বাজারে মাসাননি গুলাম তখন আমি তার বাঁচানোর জন্য চেষ্টা করব না আমি কোন চেষ্টাই করলাম না মনির মাল বিক্রি করবে একজন মনিবের জন্য গোলাম যতটুকু দিন যতটুকু তার সেবা অনুগ্রহ পাইতেছে আল্লাহ তার চেয়ে বেশি দিন না আমরা আল্লাহর একটু নিয়ামত আমরা ভোগ করতেছি না মনিবের জন্য তার সন্তান যেমন প্রিয় আল্লাহর জন্য তার দিন কি আল্লাহ দিনের উপর আঘাত চলছে আল্লাহর ভন্ডাত চলতেছে আল্লাহ সেই ক্ষেত্রে আমি বিভিন্ন এই উচিত না যে করতেছে না কতটুকা পরিমানের পর্যায়ে দায়িত্ব যদি নাই নাগ দেওয়া বলা কি পরিমাণ বলা এখন চিন্তা করি আমরা যদি এটা আমার মেয়ে হয় তাহলে আমার বলাটা কোন পর্যায়ে হবে এখন দিনের এই দুরবস্থা চলছে সেই দুরবস্থার ক্ষেত্রে মুসলমানের উদ্ধারের একমাত্র কোথায় করা যায় আর রসুলের উপর আক্রমণকারী শত্রু পুত্র সেই শত্রুর মোকাবেলায় কার বা ঘরে গিলব্দ রসুলের যদি দোয়া করে সেই শত্রু মস্তিত্ব থাকবে আল্লাহর আরো কে উঠবে রসুলের গায়ে আগে গ্রহণের উপরে সাধা কথা না বলতে হয় আল্লাহ বলছে প্রত্যেকটা কাজ তার স্বাভাবিক নিয়ম অনুযায়ী করা যেই ফলের জন্য যে আসব দরকার যেই ফলের জন্য যে গাছ দরকার সেই ফলের জন্য সেই গাছ লাগা কলা গাছ লাগাই আমি আল্লাহ কুদ্র এই আশায় কলা গাছ লাগাই আল্লাহ যদি না থাকে যে কাজ দেওয়া সম্ভব না সত্যি তারা সেই কাজ দার জন্য সত্যি অর্জন করা কি খরচ না করা যে জিনিসটা তারা সেই জিনিসটা অর্জন করা কি এখন আলেন কি আসবে বরজুর নিন্দা আসবে বাধা আসবে এখন এই বাধার বয়ের যদি হকি তাহলে দায়িত্ব আদায় হইলো তাহলে আমি কি হয়ে গেলাম কি মানে হয়ে গেলাম সাধারণ জনগণ কিন্তু ব্যাপারে জানে যে হক যেটা এটা তারা আমাদেরকে বলবে তারা জানোক না জানোক আলমদের হকতা বলা কি এটা তাদের উপর ফরক রসুলের ন্যায় বিচারে রসুলের জন্য কোন কিছু গোপন করা বা কোনো কিছু কে বাদ দেওয়া কোন কিছু রে অবকাশ ছিল আপনি তা কি করেন পৌঁছায় ও ইংলাম আর যদি আপনি না পৌঁছানতা রিসালতা তাহলে আপনার রিসালতার দায়িত্ব কি করে নাই আদায় হানি জালা ইয়ের সত্যি বালনির জমি আনা দিলাই লাই জান আদাল করতে সব পৌঁছানি চালাত আল্লাহ পৌঁছানো কিছু না পৌঁছানো দেখি রতুন রসুল তো কিছু পৌঁছান না এবং কিছু না পৌঁছায় না রসুলই না তাইলে স্বাভাবিক ভাবে ওলামাই দায়িত্ব কি এসে যায় যতটুকু সুবিধাজনক ততটুকু পৌঁছানো না যেটা সুবিধাজনক এটাও যেটা সুবিধাজনক না এটাও পুরাতো পোরা যদি আল্লাহের কিনা এটা ওই না পাবাহ খাই মাধা পাইলে এর মধ্যে ঠিক আছে ওই না পাবাহ আর যদি বিপদ আছে ইনক আলাবিহি তার মুখ ফিরে ঘুরে যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেল এখন আমাদের আল্লাহ রক্ত যদি এতটুকু করে যেতেন তাহলে আরবের লোকদের সাথে সংঘর্ষ হইতো স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাত ঘোষণা করছেন কি ইবাহিম এবং তার অনুসারীদের মধ্যে তোমাদের জন্য ওমকে স্পষ্ট বলে দিছে যে তোমরা একান্নার উপর ইমানা রাখ পর্যন্ত তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আদাওয়া এবং শত্রুতা সৃষ্টি হয়ে গেছে এই সমস্ত স্পষ্ট বক্তব্য দেওয়ার কারণে ইব্রাহী মানে তোমার উপর ধর্তা না। ধাক্কা আসতেনা কিন্তু ধাক্কা ঝরঝাপটা আসার পর ইদরা মানুষ ব্যর্থ বানায় যেতে পারছে ধ্বংস দিতে পারছে ইদ্রাহমানের মিশন করে দিতে পারছে এটা আল্লাহ তালার দিনের পথে এটা স্বাভাবিক যে সহি ঝড়ঝাপটা আসবে বাধা বিঘ্নতা সৃষ্টি হবে বিভিন্ন ধরনের নিন্দা তিরস্কার আসবে কিন্তু এগুলির উপেক্ষা করে যদি সে এর উপর চালায় তাহলে এই এক একটা বাধা বিঘ্নতা এই ঝড়ঝাপটা এই প্রত্যেকটা তার জন্য বড় বড় মর্যাদার বিষয় এই বাধা বিঘ্নতা গুলির ভয়ে যদি এখানে যাওয়া না হয়তানুন মানুষ ভাবছে আমার না বললে ফেরে দেওয়া হবে তারা পরীক্ষায় ফেলা হবে না তাইলে পরীক্ষায় ফেলবেন যে এই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে কি নিশ্চিত ওলামাই এর জন্য এই হক বললে বিপদ আসবে এই জন্য হকতা না বইলা চুপ থাকা এদের অবকাশ আছে না বিপদ আসলেই বিপদ ক্ষেত্রে সাহায্য করবেন আল্লাহ তার মিশন মিশনকে আল্লাহকে আগে নিবেন কিন্তু দিন রক্ষা হবে দিন প্রতিষ্ঠিত হবে বদিনই দূর হবে সেই বিষয়টা বললে শাসকরা নারাজ হয়ে যাবে সভাপতি নারাজ হয়ে যাবে সমাজের কিছু কিছু লোকে পছন্দ করবে না এই জন্য যদি এদের থেকে বলার থেকে বিরত থাকা হয় তাইলে তাও মানা হইলো আল্লাহকে লাভ ক্ষতির মালিক মানা হইল না লাভ ক্ষতির মালিক অন্য কে মানে হুদা যে সমস্ত বিবরণ দলিল হেদায়াতামি কোরআন কারিমের মধ্যে নাজুল করছি এইগুলি যারা কি করে গোপন করে মিমবা মা বাইজ না হলিন না ফিল কিতাব কিতাবের জন্য আমি ইস্পষ্ট করার পরে যদি আল্লাহের বিষয়গুলিকে স্পষ্ট না করা হয় তাহলে কি লাই নাম লেখাইতে হবে না লাই নাম লেখাইতে হবে না এই লানত থেকে বাঁচতে হইলেও দুনিয়ার বিপদ যত বড় হোক না কেন হকতাটাকে ওয়াজেফ করা এটা কর্তব্য আর ভক্ষতাটাকে ওয়াজে করতে থাকলেই আল্লাপ কিছু মানুষ এমন রাখতে কিছু জমি এমন রাখতে যেখানে বৃষ্টি পড়লে কি হবে ফসল হবো আল্লাহ আমাদেরকে